আর আমার সাথে আছে জুব আজকের যে টপিক সেটা বেশ সেন্সিটিভ একটা টপিক যেটা নিয়ে আমরা মানোনা ইফতেখার জামিল সাথে কথা বলবো সেটা হচ্ছে কৌমি সনদ সেটা আসছে গত বছর দুই হাজার সতেরো সালে যখন গভর্নমেন্ট থেকে এটা বলা হলো যে এটা দাওরা হাদিসটা মাস্টার সম্মান হবে সিম্পলি বা স্বীকৃতি দেওয়া হবে এই যখন আলোচনাটা আসলো তখন একটা হিউজ ডিবেট হয়েছিল অনলাইন এবং সব জায়গায় আর রিসেন্টলি টু থাউজেন্ড এটা হচ্ছে অক্টোবর আমরা কথা বলবো কারণ এটা নিয়ে আসলে পক্ষে বিপক্ষে অনেকগুলা কথা আসতেছে অনেকগুলা মত আসতেছে যে আসলে এই সময় এটা গভর্নমেন্ট কেন দিল একটা হচ্ছে পলিটিক্যাল মোটিভ একটা আলোচনা একটা হচ্ছে যে আসলে টু আছে কারণ বাংলাদেশে বড় বড় পলিটিক্যাল ইভেন্টের যে কোনো কিছু রুট ট্রেস ব্যাক করলে আমরা সাপাচত্তরে আন্দোলন করতে গেছিল তখন তাদেরকে রাতের বেলা হত্যা করা হয়েছে আর ফাইভ ইয়ার্স পর একটা ডিফারেন্ট একটা পিকচার আমরা দেখতেছি এটা কেন এটা একটা বিষয় একটা বিষয় হচ্ছে আসলে আসলে এটা দিয়ে আমাদের অর্জনটা কি আমরা কেন চাই বা এটা আমাদের লাভ কি এটা দিয়ে আমরা আসলে কি কতটুকু যেতে পারবো মানুষের ছেলেরা কতটুকু লাভবান হবে এটা আর একটা ডিসকাশন রাইট তো আমরা ফার্স্টে যে ডিসকাশনটা করব সেটা হচ্ছে আসলে এই জাস্ট এই সনদটার ব্যাপারে যে আসলে এটা এটার ব্যাপারে এটা আমরা আসলে কেন প্রয়োজন এখানে আমি একটু আজকের টপিকটা প্রত্যেকটা সাথে আমি আসে যারা একটা সমালোচনা করে তাদের কোয়েশনগুলো যেন ইফতে ভাই ওইটা মাথায় রেখে আনসারটা দিতে পারেন যেমন একটা একটা কথাবার্তা এরকম আসে যে কেন মাদ্রাসা তো আজ দিন চলছে সনদ ছাড়া ব্রিটিশ আমলে তো তকা করে নেই তখনকার আলমরা যে অনেক বছর লাগছে আই থিঙ্ক আই থিঙ্ক এটা মানোনা সাহেব উনি কি ফার্স্ট এটার ব্যাপারে কথা তুলছিলেন না জি জি জি হ্যাঁ আমি একটু হিস্ট্রি হ্যাঁ শিফ হ্যাঁ পার্থিব অর্থে তখন একটা মোটা দাগে একটা প্রশ্ন এবং সংশয় সৃষ্টি হয় যে আমাদের পরবর্তী প্রজন্ম তারা তো আসলে মুসলমানও থাকবে না অর্থাৎ সামরিকভাবে আমরা ব্যর্থ হয়েছি এখন আমরা যদি পরবর্তী প্রজন্মকে মুসলমান বানাইতে না পারি তারা যদি সাংস্কৃতিক ভাবে এবং আচারগত ভাবে আচরণগত ভাবে এবং পালনগত ভাবে তারা যদি না করে তাহলে পরবর্তীতে তারা ব্রিটিশদের মতোই হয়ে যাবে তো তখন তো আসলে নতুন করে ইসলামী জাগরণ ইসলাম পরিবর্তনের সম্ভাবনাই থাকবে না এই পরিস্থিতিতে এই ব্যর্থতা থেকে আসলে দেওব সৃষ্টি ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকারের সাথে স্পষ্ট ভাবে দেবন্দ মাদ্রাসার বা দেওবন্দি ধারার স্পষ্ট বিরোধী ছিল এর মধ্যে ব্রিটিশরাও কৈমাদ্রাসা অথবা দেওবন্দী ধারা কে বৈধ মনে করত না এবং তখন পাকিস্তানের প্রতিষ্ঠার পিছনে একটা বড় অংশ আলেমদের সমর্থন ছিল তবে আলেমদের সম্পূর্ণ দিক নির্দেশনায় পাকিস্তান সরকার হিসেবে সেটা বলা যায় না অর্থাৎ আলেমদের সামনে তখন দুইটা পরিস্থিতি ছিল যে আমরা কি একটা অমুসলিম রাষ্ট্রের অধীনে থেকে যাব নাকি একটা মুসলিম রাষ্ট্রে কি হবে সেটা স্পষ্ট না পাকিস্তান রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হয় তখন আসলে অনেকগুলো প্রশ্ন অস্পষ্ট থেকে গেছিল এর মধ্যে আহ সাথে সরকারের কেমন সম্পর্ক হবে আলেমদের সাথে সরকারের কেমন সম্পর্ক হবে পরিপূর্ণ ভাবে মালানা জুফার আহমদ উসমানী খানব রহমতুল্লাহ আলীহির বিশেষ সাগরে এবং বড় আলিম তৎকালীন বড় আলিম এবং রাজনীতিবিদ তিনি পূর্ব পাকিস্তানে পাকিস্তানের পতাকা উত্তোলন করেন পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উপলব্ধি করেন যে সরকারি প্রতিষ্ঠান দিয়ে বা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে তিনি যে ধরনের ইসলাম চর্চা দীর্ঘদিন যাবৎ করে আসছিল সেটা সম্ভব নয় তো তিনি তখন সেই পরিস্থিতিতে সংকটগুলো যে ছিল সেটা কিন্তু একটা দানা বাঁধতে শুরু করে এবং সেই ক্ষেত্রে নতুন রাষ্ট্রে ধরেন তখন তৎকালীন সময় যারা সেকুলার ছিল তাদের চাওয়া ছিল যে শিক্ষা ব্যবস্থা পরিপূর্ণ ইসলামী হবে সরকারি হবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত হবে এবং ধর্মীয় শিক্ষা থাকলে সেটা হবে ঘরে ঘরে হইলে হইতে পারে শিক্ষা কোনো রাষ্ট্র প্রণোদনা যোগাবে না তো এখন আহ সেকুলারদের পয়েন্ট অফ ভিউ ছিল তাতে বিশ্ববাকি ছিল যে ধর্মকে ধর্ম হিসাবে রাষ্ট্র অথবা সমাজে শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠিত করা যাবে না তো আর অন্যদিকে দৃষ্টিভঙ্গি ছিল যে শিক্ষা ব্যবস্থা পরিপূর্ণ হবে সামাজিক হবে রাষ্ট্রীয় হবে না। কারণ শিক্ষা ব্যবস্থা যদি রাষ্ট্রীয় তখন মানে সরকারি এবং সুযোগ চলে এই জন্য কিন্তু ইসলামী যে ইতিহাস ইসলামী ইতিহাসে কখনোই কিন্তু আইন ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু রাষ্ট্রীয় ছিল না রাষ্ট্রের নানান ধরনের সাহায্য সহযোগিতা ছিল নানান ধরনের নিয়ন্ত্রণ ইত্যাদি ছিল কিন্তু সরাসরি প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় ছিল না সামাজিক ছিল এই জন্য ইসলাম ইতিহাসে আমরা দেখি এই জন্য শিক্ষা এবং মানে আইন প্রণয়ন এটা কিন্তু এটা কি সরকারি হবে রাষ্ট্রীয় হবে নাকি বেসরকারি হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুতরতর্ক ইসলামী সব সময় শিক্ষা এবং আইন প্রণয়ন এটা কিন্তু বেসরকারি ছিল যেমন আমি একটা আপনাকে উদাহরণ দিই সেটা হচ্ছে ধরেন কথার কথা এখন আপনার বাংলাদেশের সংবিধান অথবা যে কোনো একটা বিশেষ আইন নিয়ে আপনার সেটাকে মানে একটা দীর্ঘ প্রসেসের মধ্য দিয়ে সে আলোচনাটা স্বীকৃত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার জ্ঞানটা আপনার আপনার শিক্ষাটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না এবং সেটা অন্তর্ভুক্ত হবে না যদিও আপনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারপরে ছিল না ইসলামিক ইতিহাসে আইন প্রণয়ন এবং শিক্ষা দুইটাই ছিল হচ্ছে আপনার সমাজের হাতে সুতরাং সেক্ষেত্রে মানে মানুষের অংশগ্রহণ বা স্বাধীন যে অংশগ্রহণ সেটা অনেক বেশি ছিল তো কিন্তু পাকিস্তান যখন হয় তখন বিষয়গুলো যেহেতু অস্পষ্ট ছিল এবং আলেমদের একটা আশা ছিল যে আমরা কোনো না ভাবে একটা মীমাংসা বের করতে পারবো কিন্তু জুফারতান্লাহি আলমীর দুই প্রতিষ্ঠান এর প্রতি বিরুপ্তির মধ্য দিয়ে প্রকাশ করে যে আসলে এই সংকটের সমাধান হয়নি সেটার একটা ধারা তৈরি হয় তো প্রত্যেকে আসলে দীর্ঘ সময় ধরে প্রত্যেকের চিন্তাই ছিল যে আমরা একটা সময় এটি আসলে একটা পর্যায়ে হয়তো আমরা আমাদের চিন্তা আমাদের নিয়ন্ত্রণ আহ সৃষ্টি করতে পারেনি এখন কইমাদেশ বাস্তবতা তিনি হবে সেকুলার জেনারেল শিক্ষা ব্যবস্থাও একটা বাস্তবতা আচ্ছা এখন আপনার এই আপনার আপনার আনটিল এর সাথে সময় পর্যন্ত কয় মাদ্রাসা ইন্ডিপেন্ডেন্টলি রান করছে এখনো করতেছে বাট তখন হচ্ছে এটার স্বীকৃতি দেওয়ার বিষয়টা প্রথমবার আসছে রাইট এখন এখন মানে এখন একটা মৌলিক প্রশ্ন হচ্ছে যে স্বীকৃতির প্রসঙ্গটা কেন আসলো যদি ধরেন যদি আলাদাভাবে চলতে থাকে এবং দুই পক্ষই যদি এখন কৈমাদিস কোনোভাবে সরকারি সাহায্য গ্রহণ করতেছে না কিন্তু কৈমা দেশে একটা শক্তিশালী প্রতিষ্ঠান এটা নিয়ে যেমন কারো দ্বিমত নেই তেমনি ভাবে জেনারেল শিক্ষা ব্যবস্থাও আসলে শক্তিশালী ভাবে চলতেছে এটা নিয়ে কারো দ্বিমত নেই কিন্তু এখন স্বীকৃতির প্রশ্নটা কেন আসতেছে এই পর্যায়ে বলতে হবে যে আমার আমি বিবাহ করছি নালে কিন্তু আপনার গ্রেফতারের আশঙ্কা আছে আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন কিন্তু আপনার মৃত্যুর লাগে এমনকি আপনি যদি ব্যবসা নামেন তখন কিন্তু আপনার মানে একটা ব্যবসায়িক সুতরাং আধুনিক রাষ্ট্রের মধ্যে কিন্তু সবকিছু সরকারি নিবন্ধন লাগে আগে কিন্তু এই প্রসেসটা ছিল না আগে এই প্রসেসটা একটু ভিন্ন ছিল ট্যাক্স ইত্যাদির কারণে হয়তো নানান ভাবে নিবন্ধন ছিল কিন্তু ব্যাপকভাবে প্রত্যেকটা কিছু এখন তো মানে ঢাকায় আমরা যেটা দেখতেছি যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু ভাড়াটি আসবে প্রত্যেকের কিন্তু আপনার নিবন্ধন লাগে কোন বাসায় কে থাকতেছে এটা কিন্তু আপনি জানাইতে এই যে কেন্দ্রীয় ব্যবস্থা কেন্দ্রীয় আপনার আহ নজরদারি ব্যবস্থা এটা কিন্তু আগে ছিল না এখন এই পরিস্থিতিতে বেশ কিছু সমস্যার মুখামুখি হচ্ছে জানতে যাওয়া হয় অথবা সামাজিক ভাবে যখন জানতে যাওয়া হয় যে তোমার শিক্ষাটা বা তুমি আসলে ঠিক কি পড়তেছো তখন আসলে একটা হ্যাঁ মানে আসলে কি এটা কি এখন এই পরিস্থিতিতে মাদ্রাসার আসলে এক ধরনের আহ মানে রাষ্ট্রীয় নিবন্ধনের সে এটাকে অনেকদিন আগের থেকে মায়নে নিচ্ছে এবং সে মনে করে যে এটা যদি মায়নে নেয় তাহলে তার অনেক ধরনের সংকট থেকে সে এই দিয়ে সংকট অর্থাৎ তার যে একটা পরিচয় রাষ্ট্রীয় ভাবে যে একটা পরিচয় সৃষ্টি হওয়া সেটা তার কথার কথা আইনি ভাবে কিন্তু পরিমাদ্রাসায় এটাকে প্রধান দিতে যদিও ধরেন এখন সামাজিক পরিস্থিতির কারণে এটা সম্ভব না কিন্তু আইনি ভাবে কিন্তু এটা সম্ভব এই ধরনের বেশ কিছু জটিলতা বিশেষ করে যারা হচ্ছে মাদ্রাসায় পরিচালনা করেন তারা এর বেশ কিছু সংকটের কারণে তারা প্রতিষ্ঠান আছে সেখানে আপনি ইসলামিক ফাউন্ডেশনের কথা বলেন ধর্মীয় শিক্ষকের কথা বলেন অথবা মানে তার অধীনস্থ যে দাদের কথা বলেন এরকম বেশ কিছু ধর্মীয় পদ আছে সরকারের ভিতরে এখন দেখা যাচ্ছিল দীর্ঘ একটা সময়ে যেহেতু এবং এটা অনেকে মনে করে আমি যেহেতু একটা ধারার আমি অবস্থা নিচ্ছি না এবং অনেকে মনে করে যে মানে সেখানে শিক্ষার মান অনেক কম এবং সেখানে অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে না অনেকের ক্ষেত্রে আকৃতাগত অথবা আমলি নানা ধরনের সমস্যা থেকে যায় তখন তখন একটা মানে চিন্তা অনেকদিন আগে থেকে যে আমরা যদি সরকারের সাথে আমাদের সম্পর্ক হয় যে ধর্মীয় যে চাকরিগুলো ধর্মীয় যে শিক্ষক ধর্মীয় যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যদি আমরা যাই তাহলে অন্তত আমরা মানে সরকারিভাবে ভাবে রাষ্ট্রীয় ভাবে একটা যে ধর্ম চাপায় দেওয়ার একটা প্রবণতা সেটা আমরা অন্তত ঠেকাইতে পারবো আচ্ছা কিন্তু পুরো পরিস্থিতিতে আমি বেসরকারি থাকবে এরকম যদি খুব সংখ্যায় বলি সেটা হলো এডুকেশন সিস্টেমটা এটা কি পড়ানো হবে কোন লেভেলে কি পড়ানো হবে বা কি শিখবে মাদ্রাসার ভিতরে কি হবে না হবে এরকম জি জি জি এখন মানে তারা মানে আমার কাছে মনে হয় এটাই স্পষ্ট করা খুব বেশি জরুরি যে উপরের পর যে নেতৃত্ব যারা আছেন তাদের বড় অংশ আমি যাদের সাথে কথা বলছি তারা আমাকে কথা বলছেন যে তারা এই বিষয়ে খুব মানে শক্ত থাকবেন সব সবসময় জোরালো থাকবেন সরকারি হবে না সরকারি শিক্ষা ব্যবস্থায় যে আমার কোন চ্যাপ্টার আমি কি পড়াবো যেমন ধরেন আপনারা জানেন যে আলিয়া মাদ্রাসায় কোন কোন চ্যাপ্টার বাদ দেওয়া অথবা সংযুক্ত করা কোন চ্যাপ্টারে কি পড়াইতে হবে এই দিক নির্দেশনা ইত্যাদি ইত্যাদি কিন্তু নানান ধরনের হস্তক্ষেপ হচ্ছে জি জি জি তো গভীর কখনো এই বিষয়টা মেনে নিবে না পাশাপাশি হচ্ছে যদিও শিক্ষক চাকরির সৃষ্টি হবে এবং কৈমাসের সুযোগ কিন্তু একটা এর বাইরে এর বাইরে যে সমস্ত সরকারি চাকরি আছে সে সমস্ত সরকারি চাকরির জন্য কৈমাসের সার্টিফিকেট ব্যবহার করা যাবে না কারণ হচ্ছে আপনার যদি শিক্ষা ব্যবস্থায় যদি আপনার হস্তক্ষেপের সুযোগ থাকে অথবা জব সেক্টর যদি কোন জায়গায় বিশ্ববিদ্যালয় ভর্তি হবে পারবে কি পারবে না এইসব নিয়ে তর্ক সৃষ্টি হচ্ছিল তখন আলিয়াম কিন্তু তার মানে সিলেবাস চেঞ্জ করতে পারতে সুতরাং দুই জায়গায় সবসময় ক্লিয়ার থাকবে যে শিক্ষা ব্যবস্থায়। বেসরকারি থাকবে এবং জব সেক্টর প্রধানত বেসরকারি আচ্ছা আচ্ছা আমি এই টপিকে একটা ছোট্ট প্রশ্ন করে সেটা সংক্ষেপে যাবো সেটা হচ্ছে আপনার এইরকম একটা কথা আসছে এই যে দিল আপনার যে সম্মানটা দিল সেটা হাদিস হাতে সম্মান দিছে এটা আসলে অনেকে বলছে যেমন কাজে আসবে না কারণের লেভেল গুলা আসলে ইকোভেলেন্স এটাকে ডিফাইন করা হয়নি নাই মনে করেন যে আপনার এসএসসি লেভেল না এইচএসি লেভেল বা গ্রাজুয়েশন লেভেল এই জিনিসগুলো যদি ইয়ে করা না হয় হয়ে যেতে পারে আসলে এই হিসাবে আপনার যদি ধরেন কথার কথা ছাত্ররা যদি এরকম হয় তার একটা নির্দিষ্ট আশা থেকে আসে কিন্তু ধরেন মানে দুনিয়াবী লোভ থেকে মুক্ত হওয়া কঠিন সুতরাং একটা ছেলে ধরেন আহ মাঝামাঝি পর্যন্ত পড়লো তারপর সে মান পেয়ে সে ভিন্ন দিকে শিফট করলো তো এখন মাঝখানের পর্যায় গুলোতে যদি এখনই হয় তাহলে একটা বিপর্যয় সৃষ্টি হবে সেটা তো ক্লিয়ার সুতরাং হ্যাঁ এটা একটা কৌশলের অংশ কিন্তু ভবিষ্যতে সেটা নানা ধরনের ভাগ বিভাজন হবে এবং তখন আসলে বলা যাবে যে আসলে তারা যে বলতেছেন অর্থাৎ নেতৃত্বে যে বলতেছেন এটা বেসরকারি রাখবেন এবং জব সেক্টরটা প্রধানত বেসরকারি থাকবে সেটা আসলে তারা কতটুকু পালন করতে পারবেন সেটা ভবিষ্যৎ বলে দিবে তবে এখনো পর্যন্ত যে অবস্থায় আছে। সেই ক্ষেত্রে মনে হয় যে তারা মানে তাদের কথা রাখতেছে অর্থাৎ মানে স্বীকৃতি যে সনদটা দিচ্ছে সেখানেও আসলে আমি প্রত্যেকটা সনদের ধারাগুলো পড়ছি প্রত্যেক প্রসেস যখন হচ্ছিল প্রত্যেকবারে আমি যোগাযোগ রাখতেছিলাম তো প্রত্যেকবারেই আমি দেখছি যে আসলে আহ মানে হস্তক্ষেপের সুযোগ এখনো পর্যন্ত আইনি ভাবে নাই তো তারা আমি মনে করি এখন পর্যন্ত স্বীকৃতির দিকে আগ্রহী হয়েছে এটা হয়তো কেউ বলবে না স্পষ্ট করে কিন্তু আমার কিছু মনে হয় সেটা বলা উচিত আচ্ছা সেটা হচ্ছে যে মানে আধুনিক যে উৎপাদন ব্যবস্থা সেখানে কিন্তু একটা ছেলে শিক্ষা ব্যবস্থা শিক্ষা শেষ করার পরে সে কি করবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন আপনি বলতেছেন আমি আল্লাহর আহ মানে সে রাজি খুশি কিভাবে করবে এটা সবার মনে প্রশ্ন আসে কিন্তু অনেকের মনে কিন্তু এই প্রশ্ন এবং আধুনিক কালের আগে জব সেক্টর সেবা খাত সেবা খাত এই মানে বিশালভাবে। এই বিস্তৃতি ঘটার পূর্বে এই যেহেতু এর মধ্যে ধরেন আহ মানে যদি পাঁচ ভাগের এক ভাগ হয়তো এক পঞ্চম অংশ হচ্ছে সরাসরি ধর্মীয় খাতে সরাসরি ভাবে দরকার বাকিদের আসলে সরাসরি খাতে দরকার তাই তো এখন প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতিতে কই মাসের ভিতরে এই ধরনের প্রবণতা ছেলেরা মৌলিক শিক্ষা সবাই না অথচ দুনিয়াতে বেঁচে থাকতে হবে তার তো আসলে মানে কাজ করে বেঁচে থাকতে হবে তো এই ধরনের প্রবণতা ছিল এটা আসলে এখন অনেকে স্বীকার করবেন না কিন্তু এটাও একটা বাস্তবতা যে আহ মানে এরপরে আরেকটাও একটা বড় ধরনের ইচ্ছা সেটা হচ্ছে যে সেকুলার শিক্ষা ব্যবস্থায় যেহেতু মানে ইসলামী শিক্ষা নাই বললেই চলে বা আলিয়াম অথবা মানে স্কুল ব্যবস্থা সেখানে কিন্তু ধর্ম যে বই আছে সেটা কিন্তু ভালো বই কিন্তু পরিবেশ এবং শিক্ষক না থাকার কারণে হচ্ছে সমস্যাটার সৃষ্টি হচ্ছে এটা আমাদের হয়তো ক্লিয়ার থাকা উচিত এখন কৈমাসে আরেকটাই হচ্ছে যে এখন মানে আরো বেশি সংখ্যক ছেলে কৈমাসে ভর্তি হোক ধরেন চার বছর পরে ছেলেটা ভিন্ন ধারায় পাঁচটা বছর যেতে হচ্ছে তার ২৪ ঘন্টা এখানে নিয়ন্ত্রিত সে থাকতে বাধ্য হচ্ছে তার অলরেডি একটা মাইন্ড চেঞ্জ আসে এই জন্য কৈমাদা থেকে যদিও এখন অনেক গুমরাহি ইত্যাদি সৃষ্টি হচ্ছে কিন্তু টোটাল আপনি যদি হিসাব করবেন বিবেচনা করেন তাহলে দেখবেন যে দিন ইসলামকে আসলে আসলে মূলধারার যে ইসলাম জিনিসটা আসে আরকি জি জি ওই জায়গা থেকে এখানে এখানে এখন তাদের চাওয়াটা হচ্ছে যে এখন যে পরিমানে ছেলে আসতেছে ছেলেরা যেমন ধরেন মানে অনেক অভিভাবক আমাদের পরিচিত আমি আমি এটা বলি সেটা হচ্ছে যে আমরা তিন ভাই বোন প্রত্যেকে হাফেজ এবং আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে আমরা যেই প্রত্যেক বাড়িতে দেখা যায় যে পরবর্তীতে আমাদেরকে দেখে থেকে আগে যে বাসায় ছিলাম সেখানে চার পাঁচজন মাদ্রাসায় গেছে আর এখন যে বাসায় আছে সেখানে আমি এখন নিশ্চিত মানে গনে বলতে পারতেছে না কিন্তু এখান থেকেও আমরা দুই তিন বছর হয়েছে আসছি এখানে এখান থেকে চার পাঁচজন এখন অলরেডি এই থেকে মাদ্রাসায় পড়া শুরু করছে তো অনেকে কিন্তু আসলে পড়তে এবং বর্তমান পরিস্থিতি বিশেষ করে এখন শুধু একটা সময় ছিল আসলে শুধুমাত্র যাদের যারা আসলে তাদের মধ্যে যারা অবস্থা ভালো তারা পাবলিক এডুকেশন গুলো যেমেন্ট ওগুলা থেকে সেভ করার জন্য বাচ্চাকে এখন কমে আমি আপনাকে জানা গত বছর আহ গত বছর না বছর শুরুর দিকে যাত্রাবাড়ির দিকে একটা তারা প্রতিষ্ঠান করবে তো তারা আমার কাছে আসছেন যে আমরা একটা প্রতিষ্ঠান করতে চাই এখন আপনি বলেন কি করা যায় তো তবে তারা তখন সেই সময় একটা নিয়ে আসলো যে তারা পঁচানব্বই যাদের সাথে যে শিক্ষক যে অভিভাবকদের সাথে কথা বলছে পঁচানব্বই ভাগ বলছে যে তারা ধর্মীয় শিক্ষা চায় কিন্তু তারা মাদ্রাসা চায় না কেন চায় না কারণ হচ্ছে যে কারণ মাদ্রাসা ছেলেটা যখন পড়বে তারা কি করবে কথা বলি মাদ্রাসায় পড়বে ছেলে ভালো কথা কিন্তু এরপরে কি করবে যেটা মনে হয় যখন যাই তখন তো আসলে একটা লেভেলে আপনার থাকেও না আবার অনেক সময় আসলে সুযোগও থাকে না এই জিনিসের অভিভাবক থাকে তো এলার্জি আসছে না এলার্জি না এলার্জি না এলার্জি না এখানে হচ্ছে যে আপনার একটা তো মানে যেটা হয় এখন আমি ট্রেন্ডের কথা বলি যে এখন কারা আসলে কই আসতেছে সাধারণ ভাবে যারা হচ্ছে ধরেন আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে মোটামুটি যদি অবস্থা সম্পন্ন হয় মনে করে যে ছেলে মাদ্রাসায় পড়লো শিক্ষা শিক্ষিত হোক পরে আমি তারা ব্যবসায় ঢুকে যাবে অথবা আমি তারা পরে একটা ব্যবস্থা করে দিব এই ধরনের একটা ট্রেন্ডও চালু হচ্ছে এখন এখন কৈমাদাস একটা এটা স্পষ্ট করে কেউ বলবে না কিন্তু আমার কাছে পরিচালক তিনি আমাকে বলতেছিলেন যে আমাদের এখন ধর্মীয় স্কুল করা দরকার বা কমি স্কুল করা দরকার তো কমি স্কুলের মানে কি যে এখানে কৈমাদাসের বেসিক শিক্ষাগুলো থাকবে পরবর্তীতে ছেলেটা জেনারেল লাইনে চলে যাবে তো স্বীকৃতির পিছনে এটাও একটা উদ্দেশ্য যে মনে uh, হয়ে বের হইতে পারে আমি ধরে নিচ্ছি যেটা যদি বলেন গার্জিয়ানের এবং মাদ্রাসার যারা এখন যারা আলম আসেন ওনাদের কনসার্নটা রিয়েল এখানকার ছেলেগুলো বের হয়ে কি করবেন আমি কমিশনদের ব্যাপারে যে আপনি যে প্রয়োজনীয়তা বলেন এটা মালটা অনেকগুলো প্রয়োজনীয়তা বলছেন বা এটা কেন দরকার আমি আমি একটা পয়েন্ট বলে আবেদন বলে সেটা হচ্ছে যে আমরা কিন্তু হচ্ছে নির্দিষ্ট একটা ধারা অথবা নির্দিষ্ট একটা নির্দিষ্ট একটা শ্রেণীর প্রতিষ্ঠান আমার কাছে মনে হয় যে এই জায়গা থেকে বাইর হয়ে আসা উচিত আমাদের সম্ভবত প্রত্যেকেরই ধরেন আপনার কৈমাদাসার নির্দিষ্ট একটা মাদ্রাসার নির্দিষ্ট একটা পরিসর নির্দিষ্ট একটা চিন্তা যদি মত হয় আমাদের উচিত হচ্ছে ভাবে ভিন্ন একটা ধারা কৈমাদাসা সৃষ্টি করা যখন হচ্ছে যে ভিন্ন ধার শক্তিশালী প্রতিষ্ঠান সৃষ্টি হবে এবং যেটা ভালো প্রতিষ্ঠান যদি মানে কৈমালাসা আসলে নির্দিষ্ট কিছু লোক নির্দিষ্ট ধারার হাতে সীমাবদ্ধ না তা আমরা সবাই যদি আমি যেটা বললাম এটা আসলে সবার কনসার্ন কৈমাস পরিচালকদের যেমন কনসার্ন তুমি কনসার্ন তো আমার কাছে জন্য মনে হয় যে এই ক্ষেত্রে আমাদের সবাই আগে উচিত ছিল ষাট সত্তর সত্তরের শুরুর দিকেও আসলে খুব ব্যাপকভাবে প্রসারিত হয় নাই পর থেকে নব্বই পর্যন্ত একটা বিশাল প্রসার ঘটছে এটা কিন্তু তৎকালীন মানুষের সাহায্য সহযোগিতা বিপুল আলয় মোল কষ্ট এবং সাধারণ মানুষের কষ্ট সবকিছু মিলা হয়েছে এখন অধিকাংশ হচ্ছে এটা আসলে একদম ঠিক না সাধারণ মানুষের মানে আমার টোটাল মেসেজটা হচ্ছে যে আমরা যাতে টাই আমরা যদি যাতে আমরা ধরেন আপনার পাশে একটা মাদ্রাসা হচ্ছে আমরা যাতে সেখানে যাই আমরা যাতে সেখানে পরিচালকদের সাথে কথা বলি কি সমস্যা মাদ্রাসা চালু হয়েছে সন্ধ্যকালীন জায়গায় চালু এবং ধরেন আমার কাছে মনে হয় যে মাদ্রাসায় মানুষদের মানে যারা হচ্ছে সাধারণ আমরা বলছি এর মধ্যে দিয়ে দায় আমাদের সবার আমাদের সবার আসলে এই ক্ষেত্রে চেষ্টা করেন ছিল সেটা হলো খুবই মাদ্রাসার্টিং যে আপনার সিলেবাসটা এইটার ব্যাপারে আপনার দুনিয়ার যে জাগতিক বিষয়কেও আমরা স্কিপ করতে পারি না হ্যাঁ তো কমিমাত্রাসং যে সিলেবাসটা সেটা আপনার ওভারঅল ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটুকু পরিপূর্ণতার মধ্যে আছে কারণ এই জিনিসটা এই কারণে বলতেছি যেহেতু স্বীকৃতির বিষয়টা চলে আসছে হ্যাঁ সামনে এই প্রশ্নটা আসতে পারে আমরা যেহেতু আসতে পারে এই জায়গায় আপনার প্রশ্নটাংস সিলেবাসটা আসলে ঠিক কোন অবস্থায় আছে এবং সামনে যে জিনিসটা উত্থাপন হতে পারে সেই জায়গাটা সেই জায়গাটা থেকে এটা আসলে কিভাবে মোকাবেলা করবে যে সিলেবাসটা আছে বর্তমান সিলেবাস না এটা হচ্ছে ট্রেডিশনাল একটা সিলেবাস এখন ইসলামী শিক্ষা ক্ষেত্রে আমি যদি স্পষ্ট ভাবে বলি সেটা হচ্ছে মাঝাবি আশারি যে ধারা আশারি যে মাতরি যে ধারা যেটা আসলে আমাদের অঞ্চলে প্রচারিত সেই ধারার বেশ এখন কথা হচ্ছে কিন্তু এখানে কিন্তু আছে কিন্তু কই মাসে আসলে সিলেবাসে একটা বড় ধরনের সমস্যা আছে সেই বড় ধরনের সমস্যাটা হচ্ছে শিক্ষকের সংকট অর্থাৎ যে কিতাবগুলো আছে সেই কিতাবগুলো কিভাবে পড়াইতে হবে কতটুকু কোন জায়গায় কোন ব্যাখ্যাটা করতে হবে সেটা কৈমাসে অনেক বেশি বিস্তৃত হয়ে যাওয়ার কারণে শিক্ষকদের একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে ইসলামী শিক্ষার জন্য কৈমাসে যে সিলেবাস বরং আগে যেগুলো ছিল সেগুলোও ফিরে আনা হোক বরং বড় ধরনের সংকট হচ্ছে আপনার শিক্ষক সংকট কারণ একটা ব্যক্তি যদি না জানেন কৈমাসে আসলে এক একটা সিলসিলা চলে আপনি ধরেন জেনারেল শিক্ষায় ধরেন আপনি কেমিস্ট্রি পড়বেন আপনি স্কুলে কিন্তু আমাদের যে শিক্ষাব্যবস্থা সেটা টোটালি হচ্ছে সিলশিলার শিক্ষাব্যবস্থা অর্থাৎ আপনি দেখবেন আপনি যদি কিতাবগুলো খুলেন তাহলে দেখুন কিতাবের মাঝখানে নানান ধরনের লেখা আছে আমরা যদি বায়নাস দুই লাইনের ফাঁকে অথবা পিসার সাইডে মানে নানান দেখবেন যে ছোট ছোট অক্ষরে নানান কিছু আছে কিতাব আছে আমি আরবি ট্রেন্ড হওয়া জরুরি তো আমার কাছে ওই মাসায় ইসলামিক শিক্ষা সেই ক্ষেত্রে আমার জায়গা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের যথাযথ পরিমাণ যোগ্য শিক্ষক নেই এবং যোগ্য শিক্ষক নেই একটা বড় একটা সংকট আরেকটা সংকট হচ্ছে ক্ষোভ এটা আমার বেতনার থেকে যারা তারা খুব একটা হচ্ছে আমি যখন ঢাকানগর পড়ি তো তখন এমদাদ সাহেব নামে একজন শিক্ষক ছিলেন আব্দুল মালিক সাহেবের ছাত্র খুব ঘনিষ্ঠ ছাত্র আব্দুল মালিক সাহেব এমন ছাত্র যে আব্দুল মালিক সাহেব তার সাথে দেখা করার জন্য মাঝে মাঝে তো তিনি আমাদের আহ মানে আমরা যেই তালায় ছিলাম সেই তালায় দার কামা ছিলাম দারুল্লাহ মানে আমাদের নিয়ন্ত্রক আর কি চব্বিশ ঘন্টা দেখাশোনা করেন বা দারুল্লামা ঠিক না কিন্তু ওই তালায় যেহেতু থাকতেন তিন মাঝে মাঝে আমাদেরকে দেখাশোনাটা করতে তো মাঝে মাঝে তিনি যখন আসতেন দেখতেন যে আমরা পড়তেছি না অথবা আমরা দুষ্টমি করতেছি স্বাভাবিকভাবে বুঝেন সারাক্ষণ তো আসলে চব্বিশ ঘন্টা তো আসলে পড়া সম্ভব না একটু করে বাংলা উর্দু নোট পড়তেছে ছাত্রা কি করতেছে মানে যে এখন এই আবেগটা এই আপনার বেদনাটা আসলে কমে যাচ্ছে এটা হচ্ছে ইসলামী শিক্ষার ক্ষেত্রে বড় ধরনের আর আপনি যে পয়েন্টটা বলছেন এখনো পর্যন্ত যেভাবে আছে সেটা হচ্ছে যে সে কোনোভাবে টিকা আছে সে নানান ধরনের চাপ তার নানান বৃদ্ধি ইত্যাদির কারণে এবং অনেকের অমনোযোগ্যতার কারণে সে এইটাকে পরিপূর্ণভাবে গুছাইতে পারে এখনো এই জন্য আমার মনে হয় এটা আমি খুবই জোর দিয়ে বলি সেটা হচ্ছে যে আমাদের পড়ানো হয় কোনো এইগুলো দেখা যায় এগুলো থাকে হচ্ছে আপনার সাত নম্বর আট নম্বর সাবজেক্ট তো এই জন্য ওইগুলো খুব হ্যাঁ এবং আরেকটা বিষয় হচ্ছে যে সেইগুলোর আসলে কোনো মানে পাঠ্যপুস্তক তৈরি হয়নি কারণ কৈমাসের শিক্ষা ব্যবস্থার যে ধরন সেই ধরনের সাথে জেনারেল যে বই সেই বইয়ের হয় জি জি জি জি তো টোটালি আমার কাছে মনে হয় আমি এটার সাথে টোটালি একমত এবং সেটা হচ্ছে যে এইচএসি কোন এস সি এবং কোন পর্যন্ত এইট কোনো আসলে আসা উচিত যেমন এখন অনেক মাদ্রাসাতেই আছে বীজ অনেক নাই এইসব বিষয়ে এবং ইংরেজিটা ইত্যাদিতে মনোযোগ দেওয়া উচিত এবং সেই ক্ষেত্রে কেউ মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থার পরিসরটা বাড়ানো উচিত আসলে অনেক কষ্ট হয়ে যায় আমি যেহেতু করছি আমি জানি যে আপনার মানে নয় বছর দশ বছর আসলে সম্ভব না সেটা আপনার চোদ্দ পনেরো বছরে নিয়ে যাওয়া উচিত ক্ষেত্রে হয়তো এবং ভালো শিক্ষক লাগবে সেক্ষেত্রে কথা হয় আমি বলবো অথবা আমার এখন বর্তমানে কথা যদি তারা আমি এখান থেকেও বলবো যে জেনারেল যারা মেধাবী ছাত্র আছে তাদেরকে কয়িমা দাসার শিক্ষা তাদের হাতে যদি আপনি ধরেন বেসিক আমার কাছে মনে হয় যে আপনি যদি আপনি একটা কমপ্লেক্স একটা বই কৈমাস চতুর্থ কি পঞ্চম বর্ষে পড়ান ছাত্ররা বুঝবে এবং সেটা তাদের জন্য উপকার হবে এবং সেই ক্ষেত্রে ধরেন একটা যেমন এখন এইগুলা মানে জরুরি কারণ হচ্ছে যেমন ধরেন আপনার হ্যাঁ মানে আপনার এখন যে চ্যালেঞ্জগুলো আসতেছে ওয়ার্ল্ড থেকে ইসলামের সাথে সায়েন্স কনফ্লিক্ট বা ট্রান্সজেন্ডার জিনিসটা ন্যাচারাল বা ইভোলিউশন জিনিসটা হচ্ছে ফ্যাক্ট এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার আসলে যথেষ্ট পরিমানে ইকুইপড না ঠিক এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন চলে আসে সেটা হলো যেহেতু এই হয় নাই সেটা আমরাও স্বীকার করতেছি এবং ডেফিনেটলি সমাজও বুঝবে গভর্নমেন্টও বুঝবে সেই জায়গা থেকে আপনার সামনে প্রশ্ন আসতে পারে যে তাহলে সেটা করা হোক এবং তখন একটা আসলে লজিক্যাল একটা জায়গায় গিয়ে দাঁড়াবে যে মানে আমরা পরিবর্তন আসলে কোন জায়গায় দাঁড়াতে পারে আমার কাছে মানে টোটালি এটা নেতৃত্বে শক্তিশালী ভাবে তারা যদি দাঁড়াই থাকতে পারেন এই সব সংকট মোকাবেলা করা সম্ভব আর যদি নেতৃত্ব যদি শক্তি ভাবে দাঁড়ায় না থাকতে পারে তাহলে মানে বর্তমান অবস্থাতেই অনেক কারণ আমরা তো বলতেছি যে আসলে এক ধরনের অন্তর্ভুক্তি দরকার এবং সেটা কৈমাদা কারণ কৈমাদ ছাত্র এইভাবে অভ্যস্ত না আপনি যদি ধরেন কৈমাদ্রাসার না একটি কিতাব আছে মানে প্রেকটিক্যাল বই আর কি এখন আপনি এই বইটা যদি দেখেন এবং জেনারেল যদি আপনি এইট এর বইটা দেখেন মানে আসলে আমরা তো ধরেন মানতে পড়ি আমরা অনেক মানুষি না তো হ্যাঁ এখন আমার কাছে মনে হয় যে এটা যেরকম আশঙ্কার বিষয় যে সরকার যেরকম চাপ দিবে এবং সামাজিক ভাবে যেরকম একটা চাপ সৃষ্টি হবে কৈমাস যদি এটাকে সুযোগ মনে করে তারা যদি ধরেন এটাকে তারা নিজেরা দায় নিয়ে তারা নিজেরা দায়িত্ব নিয়ে বিকৃতি সৃষ্টি হবে না কৈমাসের মূল বিষয়গুলো এই আমি কিন্তু বলতেছি যে কৈমাসের উপরে কিন্তু অলরেডি অনেক চাপ আছে আপনি যদি আলিয়া দেখেন প্রায় এক এখন আলিয়ামাদ্রাসা আমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা আলিয়ামাসে পড়ে তাদেরকে দেখলে আসলে আমার দুঃখ হয় যে তারা আসলে মানে কোনটা পড়বে এই বই পড়বে নাকি ওই বই করবে তাদের আসলে মানে আমার কাছে মনে হয় করা হয় যদি সহজ শব্দ বলি তাদের উপর নির্যাতন করা হয় এখন কৈমাসের উপর যদি এই চাপ গুলো দেওয়া হয় এবং ধরেন যদি পরবর্তী ভাবে শর্ত করে দেওয়া হয় যে এই সাবজেক্টগুলোতে ভালো না করলে সে চাকরিতে ঢুকতে না পারবে না তাহলে কৈমাসের শিক্ষার মানও কমে যাবে সুতরাং আমার কাছে মনে হয় টোটালি সামনে এবং আমি যেটা বললাম এটা টোটালি আমাদের জাতির দায় আমার দায় আপনার দায় সবার দায় এখন যদি ধরেন আমরা বর্তমান নেতৃত্ব অথবা বর্তমান নেতৃত্বের একটা অংশ ভুল করলো এবং এর পরবর্তীতে আরেকটা অংশ যারা সঠিক আছে বলে আমরা মনে করি এবং তাদেরকে আমরা সাহায্য করি এবং তারা যদি বিকল্প দিতে পারে তাহলে কিন্তু মানুষ এটার দিকে ঝুঁকবে এবং বিশ বছর পরে কিন্তু যে অংশটাকে আমরা ভুল করতেছি মনে করতেছি তারা কিন্তু জনগণ তাদেরকে রিজেক্ট করবে সুতরাং আমি মনে করি যে এই দায়ীটা সবার এবং আমাদের সবার এই বিষয়ে আহ আসলে ভাবনা ভাবা উচিত যে ধরেন একটা বইয়ের থেকে একটা ছেলে আমাদের পরিচিত আছেন একটা একটা থেকে ছেলে শেষ করছে এবং সে মেধাবী ছাত্র এবং সে দিনের প্রতি তার একটা আহ আবেগ আছে সে যদি ধরেন কই কোনো একটা শিক্ষক অথবা কোন একটা মাদ্রাসার সাথে সময় দিয়ে সে যদি ধরেন একটা মানে সায়েন্সের একটা সিলেবাস তৈরি করলো আমরা সিলেবাসের ডেভেলপমেন্ট বিষয়ে এখানে আলোচনাটা শেষ করব যদি আমাদের হাতে সময় কম আই থিঙ্ক আমি যদি করি বিষয়টা হচ্ছে এমন যে আপনি মনে করেন যে কয় মাদ্রাসার যেটা ব্যাকগ্রাউন্ড এ যারা আছে তাদের এখানে জায়গা আছে এক সেকেন্ড পারটা পয়েন্ট সেটা হচ্ছে আপনার আপনি যারা মনে করেন একটা ফার্স্ট পয়েন্ট হওয়া যে কয় মাদ্রাসার লিডারশিপের হাতে অনেক কিছু ডিপেন্ড করে যে তারা আসলে এটাকে কোন জায়গায় নিয়ে যেতে পারবেন পলিটিক্যাল বিষয়টা সেটা নিয়ে আমি আলোচনা করি একটু এখন এখন একটা জিনিস খেয়াল করেন যে আপনার এইটা নিয়ে কমিশটা নিয়ে কিন্তু অনেকদিন ধরে ইয়ে হচ্ছে আপনার পড়াশোনাটা পাওয়া যাবে স্বীকৃতিটা পাওয়া যায় সর্বপ্রথমেন্ট সম্ভবত ছিল যে এটা দেওয়া হবে তো উনি একাধিক পোস্টের মতো উনি নাকি আমি যাই না বাট উনি উনি বোধ হয় বলছে যে নির্বাচনের আগে দিয়ে এই বিষয়টা দেখা যে কমিদেরকে কমিশন বিষয়টা উঠে আসে সরকার একটা ইম্প্রেশন দেয় হ্যাঁ দিবো বা দিয়ে দিচ্ছি বা ডাউট থাকা উচিত নাট ডিপেট এর কোন বিষয় না যেটা দরকার অনেকগুলো প্রবলেম হচ্ছে আমাদের একটা হচ্ছে লিগেল প্রবলেম একটা হচ্ছে সোশ্যাল প্রবলেম একটা হচ্ছে ইরুকেশন বা জব সেক্টর আসলে এটা থাকবে এটা অনেক ইজি করবে আমরা এটা চাই দেখা যা গভর্নমেন্ট কিন্তু বা একটা মূলা ঝরাই দিল বাং লাই দিস এবং টু থাউজেন্ড সিক্স এটা নির্বাচন হওয়ার সময় ছিলেন টু থাউজেন্ড এইটিন ঠিক নির্বাচনের আগ দিয়ে আওয়ামী লীগ বা বিএনপি কিন্তু হাতে রাখার একটা চেষ্টা করে এই ইস্যুটাকে ধরে তখন একটা বিষয় চলে আসে যে আসলে এটা কি একটা রাজনীতিবিদদের খেলার পুতুল হয়ে যাচ্ছে এই সময়টা আসলে আমরা যারা চাচ্ছি না যদি একটা গভর্নমেন্ট সে কেন এটা নিয়ে খেলতেছে বিকজ তার কোন না কোনো একটা ইন্টারেস্ট না থাকলে সেটা নিয়ে হয়তো খেলবে না এখন গিভেন দ্য একটা সময় ছিল যে আহ ই বিএনপি গভর্নমেন্ট পাওয়ার পৃথিবীর সব মানে ইন্টারফিয়ারেন্স এর ইয়েটা এখন বেড়ে গেছে একটা সময় ইন্টারফিয়ার করার বিষয় ছিল না এখন মনে করেন এখন এর কারণটা কি প্রত্যেকটা গভর্নমেন্ট সব পারে সে তার কন্ট্রোলটাকে আসলে সবকিছুর উপরে পার্সোনাল ম্যাটার উপর রাইট যে কয় মাদ্রাসা বা কম যে ঘটনাটা এটা একটা গ্রুপ এটাকে ঠিক নির্বাচনের আগ দিয়ে এসে হঠাৎ করে যখন ইয়েটা দেয় সড়কটা দেওয়া হয় কোশ্চেনটা আমি আমি জানি আমি কোন কোয়েশনটা করবো আপনি জানেন কিন্তু আমি লিসনারদের সামনে আর ক্লিয়ার করার জন্য যখন যখন দেখা যাচ্ছে যে ভ্যালিড দাবিটা নিয়ে আসলে এবং গভর্নমেন্ট এটা দিলে দেওয়ার পরে কমি অনেক কেউ কেউ সবার কথা বলতেসি না বা একটা অংশ যেটা খুব চোখে পড়ছে সেটা হচ্ছে হঠাৎ করে প্রধানমন্ত্রীর মানে ওঠি প্রশংসা তো না বন্দনায় চলে গেল কোন মোটিভ আছে কিনা যেহেতু প্রত্যেকটা গভর্নমেন্ট আমার কাছে মনে হয় এইভাবে প্রশ্ন আপনি উল্টাভাবে প্রশ্ন করেন যে মানে মোটিভ থাকা সত্ত্বেও মোটিভ তো অবশ্যই আছে মোটিভ থাকা সত্ত্বেও মাদসাগুলো আসলে কেন নিল অথবা তাদের অবস্থানটা কি আমা মাদ্রাসা যদি নিচ্ছে এটা কিন্তু আমরা আলোচনা করছি কমল মাদ্রাসা নিচ্ছে দরকার এটা আমাদের দরকার আমরা সবাই চাই যে মাদ্রাসার বাইরে উঠে আসুক রাইট গভর্নমেন্ট যেন এটাকে আসলে খেলতেছে এবং একটা জিনিস খেয়াল যখন এই গভর্নমেন্টটা গভর্নমেন্ট এই জিনিসটা দিল তখন আলামা শফি থেকে শুরু করে অনেকেই খুবই উচ্ছ্বসিত প্রশংসা করলেন গভর্নমেন্টের বা শেখ হাসিনার তখন একটা প্রশ্ন আসে যে আসলে রাজনীতিবিদদের রাজনৈতিক চালে পরিণত হচ্ছে কিনা শেষ পর্যন্ত আচ্ছা হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে আসলে স্বীকৃতি যখন প্রসঙ্গগুলো আসতেছিল স্বীকৃতি কিন্তু আওয়ামী সরকার শুরুর থেকে অর্থাৎ দু হাজার নয় তখন থেকেই কিন্তু আসলে স্বীকৃতির প্রচেষ্টা একটা শুরু হয়েছিল তো এখন গত দুই তিন বছরে যে এক নতুন পরিস্থিতি দাঁড়ায় সেটা হচ্ছে যে সরকার স্বীকৃতি দিবেই মানে দাঁড়ায় গেছে যে সরকার দিবে এখন তোমরা কে নিবা মানে কার মাধ্যমে আসবে এটাই হয়েছিল কখন এবং কার মাধ্যমে আসবে সেটাই প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছিল তো তখন এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে সরকার তথা তথাকথিত কোডানকোট যারা হচ্ছে সরকার আলেম তাদের মাধ্যমে তাদের হাত ধরে আমি নাম বলতেছি না তাদের মাধ্যমে সরকারের স্বীকৃতি মানে সহ যারা ছিলেন মানে মানে একটা বড় অংশ তাদের মধ্যে এটা তারা এটা দুশ্চিন্তায় পরে যান যে যদি সরকার পন্থীদের হাত ধরে আমি শুরুতে যেটা বললাম সরকার স্বীকৃতি দিবেই এখন এটা সরকার মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলছিল এখন যেটা বাকি ছিল সেটা হচ্ছে যে মানে মানে কোন শর্তে আসবে এবং কার হাত ধরে আসবে এখন যদি ধরেন ভিন্ন কিছু লোকের মাধ্যমে যাদের মানে মানে অংশ মনে করেন না তাদের হাত ধরে যদি আসতো তাহলে সেই ক্ষেত্রে বিপর্যয় ঘটবে এই ধরনের একটা আশঙ্কা ছিল সুতরাং একটা বড় ধরনের চাপ ছিল এবং এইটা আহমদ ছবি সহ অধিকাংশ আলেম সেই ক্ষেত্রে তাদের উপর একটা চাপ সৃষ্টি হবে তখন তারা মানে আগে যে একটা অনর অবস্থানে ছিল সে অনর অবস্থান থেকে সরে আসতে পারতে হবে এখন আসলে কবি মাদ্রাসার মূল নেতৃত্ব যারা ছিলেন আমি বাস্তবতার কথা কিন্তু তারা যদি স্বীকৃতি না নেন তাহলে ভিন্ন ধারার কিছু লোকের মাধ্যমে স্বীকৃতিটা দিয়ে দেওয়া হবে এবং তখন একটা অলরেডি ভাগ বিভাজনের পরিকল্পনা তৈরি হয়েছিল যে নির্দিষ্ট কিছু মানে গ্রুপকে স্বীকৃতি দেওয়া হবে স্বীকৃতি যখন দেওয়া হবে সেখানে সরকারের জব অফার করা হবে সরকারের জব অফার যখন তখন যেগুলো বেসরকারি মাদ্রাসা সেখান থেকে মানে অলরেডি সেখান থেকে মানে সরকারি মাদ্রাসা যেখানে সেখানে যাওয়া শুরু করবে তো টোটালি একটা বিশৃঙ্খলা এবং বিভক্তি শুরু করে দেওয়ার একটা বড় পরিকল্পনা ছিল তো এই পরিস্থিতিতে আসলে তারা কি করবেন তারা কি আসলে মানে সরকারের থেকে স্বীকৃতি গ্রহণ করবেন নাকি এই বিচ্ছিন্ন হাতে দিবেন এরকম একটা সমীকরণের সামনে তারা আইসা পড়ছিলেন এই জন্য আসলে এই সময়ে আইসা স্বীকৃতিটা নিতে তাদের হয়েছে তারা নিতে বাধ্য হয়েছেন আর পাশাপাশি এই কথাটা আমি বলি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশে যে দ্বিদলীয় যে রাজনীতি সেটা এখন কিন্তু মানে অলরেডি শেষ হয়ে গেছে হ্যাঁ একদলীয় অনেকটাই হয়ে গেছে মানে একদলীয় বলতে একটা সরকার অনেক বেশি একটা দল অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে ফলে একটা সময় পর্যন্ত আপনি যদি গোমাসা এটা আমি বারবার লিখি বা বারবার বলি গৌম সাহা কিন্তু দুই হাজার মানে নব্বই সালের পর থেকে প্রত্যেকটা সরকারের আমলে গোমাথা কিন্তু রক্ত দিয়েছে তবে প্রত্যেকটা সরকারের আমলে আপনার অন্তত জন করে হলেও মারা গেছে প্রত্যেক আমলে মানে তখনো পর্যন্ত মানে পক্ষে সম্ভব ছিল কিন্তু এখন এমন একটা পরিস্থিতিতে ভিন্ন ধারার কিছু লোকের কাছে স্বীকৃতি দিয়ে দেওয়া হবে এটা যখন প্রবলভাবে ভাবে আশঙ্কাটা তৈরি হয় এবং এটা কিন্তু এক দুই বছরের কথা না বা এক দুই দিনের কথা না এটা দুই তিন বছরের কথা একটা চাপে কিন্তু ভেঙ্গে যায় অথবা সেটা মানে আর অগ্রসর হয়নি তো এই ধরনের একটা বড় ধরনের চাপ ছিল এবং পাশাপাশি হচ্ছে যে সমীকরণের ভিতর দিয়ে একমান চেষ্টা ছিল সেই সমীকরণটা আসলে ভেঙ্গে যাওয়ার কারণে আর একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে কৈম যে লিডারশিপ ছিল দুই হাজার তের এক পর্যন্ত সেটা মুফতি ফজুল হক আমি সব হোক অথবা শাইখুল ইস হোক আজিল হকশ অথবা চর্মন পিস হোক এরকম বেশ কিছু মানুষ ছিলেন অথবা ফতিব ওবায়দুল হক শাব এরপরে হচ্ছে আপনার আহ আরেকজন মহিউদ্দিন খান সাহ এই টোটালি এই নেতৃত্বটা যখন চলে যান তখন একটা শূন্যতা সৃষ্টি হয় তখন নেতৃত্বে আসেন দুই ধারার যারা বৃদ্ধ ছিলেন দ্বিতীয় শ্রেণীর নেতা ছিলেন মুফতিফজুল কামিনী সাহেব অথবা আজিদুল্ল সাহেব ওনাদের অধীনে যারা কাজ করতেন তাদের হাতে ক্ষমতা চলে আসে বা তারা আসলে নেতৃত্বে চলে আসেন এবং তারা আসলে এই একটা পরিস্থিতিতে যখন এই নতুন নেতৃত্বের হাতে তারা আসলে সব সময় সবসময় ভারসাম্য পূর্ণ এবং সিদ্ধান্ত গ্রহণ করা অথবা কোন ঝুঁকি নিয়ে নেওয়া সেটা তারা পারেনি এই জন্য তারা সব সময় কোনটা উচিত সেটা গ্রহণ করার জন্য রাজনৈতিক চাপ সৃষ্টি করা কৌশল অবলম্বন করে ভিন্ন ধারায় যাওয়া সেটা তারা না করে নির্দিষ্ট বাস্তবতায় যখন চাপ সৃষ্টি হয়েছে বিশেষ করে দুই হাজার তেরো সালের পরে তারা চিন্তা করছেন যে এই বাস্তবতার সামনে আমার আমি কি করতে পারি আমার সামনে কি কি অপশন আছে আমি কোন বেস্ট অপশনটা গ্রহণ করতে পারি। তাদের সামনে এই মানে সমীকরণটা চলে আসছে আগে যেটা হইতো আগে ধরেন মুসলিম অথবা সাইক্ষ হাত তারা মানে একটা আন্দোলনের ঘোষণা দিতেন সরকার যখন একটা চাপ সৃষ্টি করত তার কিছুদিন আগে দু তিন মাস তারা একটা ভিন্ন ধরনের একটা আন্দোলন ঘোষণা দিতেন দেখা যেত যে জিনিসটা মোর ঘুরে যেত এখন এর পরবর্তী সময় জি জি জি জোনি সাহেব তারা দিনদার আল্লাহ মানুষ সেটা সুন্দর বানাই কিন্তু তাদের রাজনৈতিক অভিজ্ঞতা অনেক বেশি না এরপরে যারা নতুন নেতৃত্ব যারা উঠে আসতেছেন মানে নবীন যারা তারাও আসলে মানে অনেক তারা যে অনেক বেশি কৌশল করে নানান অনেক সময় অতটা আসলে আহ পলিটিক্যাল যেটাকে বলে রাজনৈতিক চাল অতটা খেলেন না আই এটা একটা রিজেন হতে পারে আচ্ছা আমি যেহেতু আমি তাদেরকে বলছেন এটা একটা কারণ সমন্বয়ক নুরু যাতে ধরে নিয়ে গেছিল পরে তাকে ছাড়ছে লাইভ নিয়ে এসে কথাবার্তা বলে তো রিসেন্টলি তাকে জানেন গভর্নমেন্ট ফার্স্ট ক্লাস ক্লাস ইয়ে থেকে কোটাটা বাদ দিছে কর্মকর্তাদের যে লেভেলটা ওখান থেকে কোটাকে এসছে তো আমরা কথাটা ছিল এরকম আমরা বিমর্শ চিত্তে হলেও গভর্নমেন্ট কে অভিনন্দন জানাই এরপরে সে বললো আমরা বিমর্ষচিত্ত কেন কারণ বিমর্ষচিত এই কারণে যে এটার জন্য অনেক আহ ইয়ে হয়েছে হতে হয়েছে বা নিপীড়ন স্টুডেন্টদের উপরে তো এই যে সমর্থন সেটা হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কই মাদ্রাসার বিষয়টা অনেক বেশি জটিল সেখানে ধরেন নুরুদের ক্ষেত্রে কোন আন্তর্জাতিক শাখা তাদের হস্তক্ষেপ ছিল না আমি কোশ্চেনটা করি যদি আপনি মনে করেন মিলানোর যাবেনা ফাইন যদি বলেন মিলন জায়গা আছে আমি আমি যে পয়েন্টটা বলতেছি সেটা একটু খুবই মানুষ দেখতে চায়। সেটা আমি বলতে চাচ্ছি মেনে নিবে সে কোনো আক্রমণ হয়েও যায়নি বা সে গভর্নমেন্টকে আসলে হাততালিও বাজায় নাই এখন আপনি যে জায়গাটাতে আপত্তি বা যে জায়গাটা আসলে শক্ত হচ্ছে আমি একটু মানুষের টকীয় হাফিজাউল্লা যেই স্টেপটা নিছেন এটা বাংলাদেশের হিস্ট্রিতে এরকম আসলে নাই এটা এটা আমাদেরকে পুরা একটা লাইফ ফিরাই দিছে আমাদের অন্তরের মধ্যে রাস্তায় গিয়ে তারা বসে পড়বে সবাই গেছে ওনার ডাকে সেকুলার বলেন মাদ্রাসীরা তো গেছেই তো ওনার কাছ থেকে তখন আমরা যেটা যেই যে দৃঢ়তা পাইছিলাম এখন দেখা যাচ্ছে যে সনদ পাওয়ার পর উনি বা ওনার মতো সম্মানিত আলেম যারা আসেন তাদেরকে আমরা এখন রেসপেক্ট করি ডেফিনেটলি আমরা একটা ডিসিশনের জন্য আমরা একটা আলেমকে আমরা গুমরা বা বাতিল পারি না বাট এই জায়গাটাতে আমরা একটা শখ যে উনি তখন যেই দৃঢ়তা দেখাচ্ছেন তখন যে ল্যাঙ্গুয়েজ কথা বলছেন সনদের বিষয়টা আসার পর ওনারা হ্যাঁ ফাইন উই আর হ্যাপি বাট তোমরা যা করছো এটার জন্য আমরা বেশ হার্ট এটা হচ্ছে পলিটিক্যাল ল্যাঙ্গে কথা বলা কিন্তু এখানে একেবারে আগ বাড়ায় একটা শেখ হাসিনার প্রশংসা মানে হচ্ছে যে আমি এই বিষয়ে একমত এবং আমি বলছি যে হেফাজত তার রাজনৈতিক অনেক ক্ষেত্রে মানে রাখতে পারতেছে এই বিষয়ে আমি একমত কিন্তু বাকি এই পয়েন্টে আমি একমত যে হেফাজত আরো বেশি রাজনৈতিক কারেক্ট হওয়া উচিত যে যে মানে সফি কথা বলছেন সেই কথাটা আসলে যেভাবে আসছে সেটা আসলে একটা ভুল মেসেজ গেছে কারণ আপনি যদি রাজনৈতিক ভাবে কানেক্ট না থাকেন তাহলে অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনি একটা বলতেছেন কিন্তু মানুষ বুঝছে আরেকটা এই যে সংকট তৈরি হয় তো এই জন্য আমার কাছে মনে হয় যে মানে যাদের নেতৃত্বদের যাদের নেতৃবৃন্দের যাদের বক্তব্য যাচ্ছে তারা এই ক্ষেত্রে সতর্ক হওয়া সেটা আমি বলতেছি যে শুধু এমন না এটা সবাই বলতেছেন এবং এখন একটা অনেকের মধ্যে সতর্কতা আছে আমি দুইটা পয়েন্ট এখানে যোগ করি প্রথমত হচ্ছে যে মানে কবি মাদ্রাসার ভেতরের যে সংকটগুলো অথবা সরকারের দিক থেকে চাপ গুলো সেগুলো আসলে আরো অনেক বড় এবং হিউজ সেটা এবং সেইখানে জটিলতা গুলো একটু ভিন্ন পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন নুরা যেরকম পাবলিকলি মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে অথবা নানান ধরনের এই ধরনের প্র্যাকটিস গুলোতে অভ্যস্ত সেখানে আমাদের আলেম ওলামা যারা মানে বিশেষত আমের মতো যারা বয়স্ক তারা আসলে মিডিয়ায় যে আপনার মানে মিডিয়ার যে ভাষা মিডিয়ার যে কারেক্ট ভাষা তারা আসলে এইভাবে ছলচতরি করে কৌশল করে বক্তব্য দিতে অভ্যস্ত না এবং বিশেষত তারা মানে এই কথাগুলো নতুনকে যেমন আপনি যদি তেতুলের কথাটা বলেন তেতুল তত্ত্বের কথা বলেন এটা নিয়ে বাংলাদেশে যদি ভোটাভুটি করেন মূল কনসেপ্ট নিয়ে উল্টাটা বলেন উল্টাটা বলেন এইটা যদি উনি যখন এই পরিস্থিতিতে আছেন উনি তো আসলে মানে কথাটা যদি এইভাবে না বলতেন ল্যাঙ্গতেন তাহলে তো আসলে সংকটটা তৈরি হইতো না হ্যাঁ তো তো আমার কাছে মনে হয় যে উনার একটা বয়স হয়ে গেছে অথবা যারা নেতৃত্বে আছেন তারা অনেক বেশি চাপে আছেন এটা যেমন সত্য পাশাপাশি হচ্ছে তাদের মিডিয়ায় তাদের বক্তব্যের ক্ষেত্রে অনেক বেশি অভিজ্ঞতা নেই তারা আসলে খুব বেশি ঘরোয়াভাবে কথা বলতে অভ্যস্ত তারা মনে করেন যে আমি একটা কথা বলব আমার মূল মেসেজটাই পাঠক বুঝবে কিন্তু এরা যে কাট করে ভিন্ন ভাবে যাবে ভিন্ন অর্থ হবে এবং সেটা নিয়ে তার মধ্যে সৃষ্টি হবে এই পরিবেশটার সাথে আসলে তারা এই বলেন এই ক্লান্তি বলেন এই জগৎ বলেন এই জগতের সাথে আসলে তারা যেটা মনে হয় যে যারা এই ভুলগুলো করছেন যারা ইচ্ছাকৃত ভাবে করছেন তারা তো আসলে অবশ্যই নিন্দার যোগ্য যারা অনুযায়ী ব্যাপার আছে যারা গভর্নমেন্ট পন্থী এরা হচ্ছে মনে করেন যে এই সনদের পরে গাল আমাদের আমি এক দুটো বলি আমি এক দুটো বলি সেটা হচ্ছে গভর্নমেন্টের যে কোন একজন বড় কর্মকর্তা যা যে হিসাবের সাথে ধরেন অনেকক্ষণ খুব ভালোভাবে খুব মানে উনি তো একটা বয়স হয়েছে ওনার সাথে খুব বিগুলিত ভাষায় ধরেন কখনো পাও ধরে কখনো হাত ধরে কখনো এটা বলে এগুলো যখন করে তখন এর মধ্যে দিয়ে তাদের ক্যামেরা রেডি থাকে তো দেখা যায় যে যখনই উনি একটা কথা বলেন যে কথাটা কিছু দুর্বলতার তখন কিন্তু জিনিসগুলো মানে তারা ক্যাপচার করে ফেলে তো এখানে আমার কাছে মনে হয় যে হাট হাজারিতে যারা আছেন অথবা যারা সামনে সারিতে আছেন তাদের এই বিষয়ে খুবই সতর্ক থাকা দরকার যে যখন ক্যামেরা যখন ঢুকতেছে অথবা তারা যখন বক্তব্য দিচ্ছেন তাদের নিজেরও সত উচিত যে আমার আমি সবার কথা বলতেছি কি। যে সততা আছে এই ব্যাপারে যেটা হয়েছে আপনার যদি দেখেন ওনার মাঝে মাঝে দেখেন গেঞ্জি পরা ছবি এসে পড়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো এখন এই পরিস্থিতি গুলি হয় কারণ তারা আসলে মিডিয়ায় এভাবে যে হ্যান্ডেল করতে হয় সেটা আসলে তারা অভ্যস্ত না তারা মনে করেন যে আমরা একটা কথা বলতেছি যেমন মানে উনি আমরা যে বক্তব্যটা এটার মধ্যে কেউ যদি আমাকে আওয়ামী লীগ বলে সে কম বলতেছেন যে স্থানীয়ভাবে লীগ যেহেতু নানান ভাবে অনেক ক্ষেত্রে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে এটা কিন্তু সরকার হিসেবে না এটা হচ্ছে যে আপনার স্থানীয় আওয়ামী লীগ যারা স্থানীয় আওয়ামী যারা করে এবং আপনি হয়তো জানেন যে মানে দুই হাজার তেরো সালেও আসলে অনেক আওয়ামী স্থানীয় আওয়ামী কিন্তু মানে হেফাজত কে সমর্থন না এবং আমি একটা বিশেষ আমলিক নেতা নাম বলতে না তিনি কয়েকদিন আগে মানে একটা মাহফিল হবে মাহফিলে তিনি আহমদ ছবি সাহেব জৈনদ এরকম কয়েকজনকে দাওয়াত দিচ্ছেন যেই দাওয়াতে তারা জানেন যে এখানে যারা আসতেছেন তারা হয়তো এক দুজন এমন বক্তাকে দাওয়াতের বিরুদ্ধে যে লোকাল লেভেলের যে আওয়ামী লীগ এদের সাথে তো অনেকের সাথে আমার সম্পর্ক আছে এরা তো অনেক আমার সাথে কাছে আসে তো উনার কথা ছিল এরকম কিন্তু উনার একটা খণ্ডাংশ আসলে প্রচলিত হয়েছে এবং ভুলভাবে প্রচলিত হয়েছে তো আমার আমি বাদ দিচ্ছি বা ইন জেনারেল যারা সাধারণ আছেন সবার প্রতি আমার মৌলিক বিষয় হচ্ছে সবারই নৈতিক জায়গায় ঠিক থাকতে হবে কারণ নৈতিক জায়গায় যদি ঠিক না থাকেন তাহলে আসলে আপনার বক্তব্য ভুল বলবেন পাশাপাশি দ্বিতীয়ত হচ্ছে যে মিডিয়া যে আসলে নানান ধরনের সমস্যা সেখানে কেন মিডিয়া যায় একজন মরিব যদি যায় তাহলে তার তো কোনো স্বার্থ থাকবে না সে তো আসলে মানে হ্যাঁ সে কেন ধরেন মানে এই ছবিটা তুই পরবর্তীতে প্রচার করতেছে কত মানে নিয়মিত হচ্ছে মানে হয়তো সামান্য আসতেছে মিডিয়া সব আসতো তাহলে সেক্ষেত্রে দেখা যায় তাহলে দেখা যাবে যে আমাদের নিয়ম ঠিক কিন্তু আমাদের বক্তব্য ঠিক না থাকার কারণে জনগণ আসলে আপনি কম একটা বিশাল ঘটনাশি এটা কম্প্রোমাইজ করা কম্প্রোমাইজ আসলে কি অর্থে বলবেন আমি দুইটা কথা বলি এখানে কম্প্রোমাইজ বিষয়টা এই চলে আসে আমি একটু একটু মনে করেন যে ইয়ে সেটা কিন্তু আপনার সেন্ট্রাল লিডারশিপের সাথে যে বোঝাপড়াটা হচ্ছে আমি খারাপ অর্থাৎ বোঝাপড়া বলতে না যেটা হচ্ছে কিন্তু বোঝাপড়াটা কিন্তু সেন্ট্রাল ইয়ের সাথে হচ্ছে যাদের সাথে রক্তটা এখন লেগে আছে এত বড় একটা বিষয় হয়ে যাওয়ার পরেও হাসি মুখে এদের সাথে বসা ইয়ে করা আমি বুঝলাম যে পলিটিক্যাল একটা চাল ঠিক আছে বাট এই যে আমি শুধু আলম সব বাদ দিলাম যে উনি আসলে আপনার কথা ট্রু ডেফিনেটলি মিডিয়াতে না বাট এই যে উচ্ছ্বাসের বিষয়টা বা আমি আর একটু আর একটু এখানে ভালো বুঝে আর এখন হয়তো আশা না না সেকুলারিজম কে নতুন করে বুঝতে হবে বা আসলে ব্যাখ্যা সাপেক্ষ এই যে একটা সেকুলার ল্যাঙ্গয়েজ কথা বলা এই সনদ যখন আসলো তখন শুধু প্রশংসা কথা বলা জাতিসংগীত সঙ্গীতের বিষয়ে করেন যে একটা লুজ একটা ফ্রিক নিয়ে আসা যে না এটা আসলে করা পারে না এটা তো আসলে ওইটা না এটা আসলে না এই যে কতগুলা নিষ্কাশন উঠে আসে তখন কিন্তু আমাদের আলমরা এখন ই করেনি কিন্তু এখানে শুধুমাত্র প্রশংসা ছাড়া আরো কিছু বিষয় চলে আসছে কম্প্রোমাইজ করছেন কি করেন সেটা একটু কথা বলা দরকার তারা এখনই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তারা বাংলাদেশ সরকার যে সরকার ব্যবস্থা আছে রাষ্ট্র ব্যবস্থা আছে তারা মনে তারা এটাকে মনে হচ্ছে যে ফাসেক ফাসেদ একটা মুসলিম রাষ্ট্র মানে সরকার ব্যবস্থা না রাষ্ট্র তো ফাঁসেক এবং ফাঁসেদ একটা মুসলিম রাষ্ট্র তারা এভাবে দেখেন অর্থাৎ মুসলিম রাষ্ট্র না আবার পরিপূর্ণ দারুল হার এটা এভাবে ব্যাখ্যা করা যাচ্ছে এই অবস্থানের প্রেক্ষিতে তারা মানে সম্পূর্ণ এই সরকারের সাথে বা রাষ্ট্রের সাথে সম্পূর্ণ সম্পর্কেও যান না আবার একবারে যে বিদ্রোহ করে ফেলা তারা এটাও করেন না এবং বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা আছে তারা এখনো পর্যন্ত একটা বড় অংশের সাথে কথা বলছি একটা বড় অংশ বিএমপি আবার ফিরে আসুক হোক এবং এর মধ্য দিয়ে মানে চলুক এটার কারণ হচ্ছে তারা মনে করেন যে বৈশ্বিক মধ্যপ্রাচ্য বৈশ্বিক যে পরিস্থিতি আঞ্চলিক যে পরিস্থিতি এবং আমাদের বাংলাদেশের টোটাল মানুষের যে আপনার অবস্থান সেই অবস্থানের প্রেক্ষিতে তারা মনে করেন এখনই বড় কোন পরিবর্তন আসা সম্ভব না এটা হচ্ছে না তাই তো যে কারণ আপনি যখন বলবেন যে কিভাবে দুই হাজার তেরো সালের সাথে তারা মানে একটা কম্প্রোমাইজ করতেছে ব্যাপারটা হচ্ছে না করে আমি ঝুঁকি আছে সত্য আমি যেটা বলছি সেটা সত্য কয়েকজন আলেম নির্বাচন করে তাদের মাধ্যমে স্বীকৃতি দেওয়ার একটা প্রসেস কিন্তু চলতেছিল এবং খুব ভালোভাবে হুমকি দেওয়া হয়েছে যে তোমরা যদি না নাও আমরা তাদের হাতে দিয়ে দিব এবং তখন তোমাদের মধ্যে একটা সৃষ্টি হবে এবং কই মাসের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই জাতীয় আসলে এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই এই আচ্ছা হুমকির মুখে এবং বর্তমান আলেমদের বিপুল পরিমাণ চাপ প্রশাসনিক চাপ স্থানীয় চাপ রাষ্ট্রীয় চাপ পাশাপাশি হচ্ছে যে আপনার যেটা বললাম আহ দ্বিদলীয় ব্যবস্থাটা ভেঙে গেছে ফলে তাদের হাতে অপশন অনেক বেশি ছিল না অপশন ছিল দুইটা একটা হচ্ছে সরাসরি বর্তমান রাষ্ট্র ব্যবস্থাকে অস্বীকার করে যেটা তারা করবেন না তারা করতে বাধ্য হয়েছেন ওই দুই অনুমানের কারণে যে তারা এই রাষ্ট্রকে অস্বীকার করবেন না পাশাপাশি হচ্ছে তারা ভিন্ন কিছু বিচ্ছিন্ন আলেমের হাতে স্বীকৃতিটা যাইতেও দিবেন না এই দুইটা মাঝখানে পরে তাদের আসলে এটা গ্রহণ করতে হয়েছে তারা এটা বাধ্য আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে আমি যেটা বলি সেটা হলো করতেছেন ফাইন যে আমাদের ওনাদের নিয়তের ব্যাপারে আসলে কোয়েশ্চেন তুলতেছেন আমরা বাট যে ব্যাপার আসতে সেটা হচ্ছে ওকে ফাইন আমি ভালো আমি ভালোটাই চাই বাট আমি এতটাই সহজ সরল আমি এতটাই নাইভ যে আমাকে আসলে দিবে আমি সমর্থ দিব আর তুমি আমার কথা মতো চলবা বিষয়টা কিন্তু কখনো এতটা মানে ইয়ে হয় না খোলাখুলি হয় না বাট এটা এরকম হয় যে আমি যার থেকে একটু বেনিফিট নিচ্ছি তার সাথে কথা বলতে গেলে আমার একটু লোকরা কাপবে বিষয়টা তো এরকম হয় আমাদের এটা নিয়ে একটা বিষয় চলে ঠিক আছে ভাবত চাইছি ভালো মনে করে যা করছি থাকার পর যেখানে একটু অবস্থায় আমরা আছি আমি আমি আমি আমি এই বিষয়ে হয়তো এটা আগামী দিনের যেহেতু রাজনীতি সেই বিষয়ে মন্তব্য করতে চাই সেটা হচ্ছে যে মানে বর্তমান যে পলিসি বর্তমান সরকার তো আমরা যদি স্বাভাবিক ভাবে দেখি যদি আরো সাত আট বছর থাকে আওয়ামী আসলে আগে যে ধরনের তারা কখন আসলে তারা হন। কিভাবে তারা মানে মানুষ জোগাড় করেন কিভাবে তারা কোন জায়গা থেকে বক্তব্য আসে এটা সরকার অনেকটা অভ্যস্ত হয়ে গেছে সুতরাং আমার কাছে যেটা মনে হয় আওয়ামী লীগ আগামী দিনগুলোতে আগে যে সব কারণে সরাসরি প্রকাশ্যে মানে রাজনৈতিক আন্দোলনগুলো সৃষ্টি হয়েছিল আওয়ামী এমন কোন মানে পরিস্থিতির দিকে যাবে না তারা ধরনের চাপ সৃষ্টি করে সেটা হবে এবং সেক্ষেত্রে কমি স্বীকৃতি টিকৃতি ইত্যাদি কোন ধরনের ভূমিকা রাখবে না বাকি টোটালি আমি বলতে চাই যে আমি আসলে এটা হচ্ছে আমার অনুমান বা এটা আমার কিন্তু কিন্তু বাকি একমাত্র বাস্তব যদি আমি এক লাইনে করি ধরেন থেকে সেটা হলো যে ধরেন এই ডিসিশনটার ফলে অথবা ডিসিশনের পরে যে সংগ্রাম মুখর অন্য আমি চিন্তা করি তাহলে কি আমরা জিনিসটা আগায় গেলাম না পিছিয়ে গেলাম আমাদের মূল টার্গেট থেকে আমার কাছে মনে হচ্ছে কোনটাই হয়নি একটা পোস্ট বিভিন্ন সময় একটা পোস্ট লিখছেন ভাই যে আসলে আমি যেটা বাংলাদেশের আছেন না না ডিপেন্ডেন্ট না তারা দুই দলের বিদলীয় ব্যবস্থাটাকে যে আপনার এক ধরনের ভারসাম্যহীনতা তারা এটাকে ব্যবহার করে আপনি এটা ব্যবহার করে তার আন্দোলন করে। হ্যাঁ যেমন আপনি মনে করেন তারা এমন ভাবে আন্দোলন করে যাতে দেখা যায় যে সরকার এমন একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় তখন যে তুমি যদি না দাও তাইলে জনগণ একটু ভিন্ন দিকে ঘুরে যাবে তখন এই ভোট কিন্তু তারা পেয়া যাবে কারণ সরাসরি এই পর্যন্ত থেকে এই পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে সেখানে আওয়ামী লীগ সাহায্য করুক অথবা বিএনপি সাহায্য করুক কখনোই সেটা দলীয় ভাবে সাহায্য ছিল না সেটা আপনার ব্যক্তিগত লেভেলে সাহায্য হয়েছে এবং বিষয়টা এরকম হয়েছে যে ধরো ধরেন আপনার চোরানব্বই সালে বিএনপির বিরুদ্ধে কয়েকটা তসিম থেকে শুরু করে বেশ কিছু সেটা আন্দোলন হয়েছে এবং সেইখানে আপনার মনে আছে হয়তো মানে আওয়ামী কিন্তু আহ ছিয়ানব্বই সাতানব্বই দিকে একটু ধর্মীয় দিকে একটু মুভ নিছে কারণ হচ্ছে শিক্ষানীতি বিরোধী যে আন্দোলন হলো চার এপ্রিল হঠাৎ আপনার মনে হয় সেখানে জানি না তো হ্যাঁ তো সেই ক্ষেত্রেও কিন্তু বিএনপি এই ক্ষেত্রে মানে সাহায্য লাভ করছে তো টোটালি এবং কোনটা ক্ষেত্রে কিন্তু বিএনপির কোন একটাও কর্মী নামে নেই নামে নেই আলেমদের দাবিও তো পালন করছে আপনি যদি দুই সালের কথা চিন্তা করেন আলেমদের পার ত্রিশ বছর আলেমরা যে সমস্ত আন্দোলন করছে অনেক সমালোচনার পরেও যে রক্তগুলো গেছে রক্তের কিন্তু একটা সফলতা মানুষের যে চিন্তা করতে শিখছে মানে ধরেন শাহবাগের যখন উত্থান করতেছিল তখন কিন্তু মানুষের ইমোশনটা শাহবাগের পক্ষে ছিল মানুষের লজিক কিন্তু শাহবাগের পক্ষে ছিল তো হেফাজতের ঘটনার পরে যাই ঘটছে সফলতা ব্যর্থতা এটা বিচার যেভাবে আমরা করি দিন শেষে কিন্তু শাহবাগী যে চিন্তা চিন্তাধারা সেটা কিন্তু আপনার একটা হুম এবং আপনি দুই হাজার বাংলাদেশে নারী নীতি শিক্ষানীতি যেটা ছিল সেটাতেও কিন্তু সরকার নানান সময় নানান ধরনের চেঞ্জ আনতে বাধ্য হয়েছে দুই হাজার এক সালে যে আন্দোলন হয়েছে সে আন্দোলন কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার নিজে এটা আইন করছে এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারই কিন্তু এই ফত নিশ্চিতের যে আইন সেটা কিন্তু উদ্রব করতে বাধ্য হয়েছে এবং মানে তিরানব্বই চোরানব্বই কিন্তু দ্বিদলীয় সমীকরণে রাজনীতি করছেন সেটা এই জন্য যে আমি যখন একদলকে চাপ দিব তখন আরেক দল এটার যদি উপকারী হয় সে দেশটা ওদিকে সে এটা মানতে পারতে হবে আমলিক যখন দুই সালে দাবি মানে নাই সমস্যা তৈরি করছে তো এটার এবং পরবর্তীতে করে লীগ আমার কাছে মনে হয় যে মানে অন্যরা তার উপকৃত হচ্ছে যেমন মানে বায়োলজির মধ্যে একটা কনসেপ্ট আছে যে দুইটা আপনার অর্গানিজম মধ্যে যদি সম্পর্ক হয় সম্পর্কটা তিন ধরনের হয় এক হচ্ছে যে আপনার আহ আমার ঠিক মনে যে একজনের ক্ষতি হয় একজন উপকার হয় তো এটা ঠিক যে মানে আমাদের ইসলামী পক্ষের দাবি কিন্তু সফল হয়েছে বিষয়টা এরকম না যে এইগুলো আমার কাছে মনে হয় যে খুবই মানে আলেমদের যে আন্দোলন গুলো ছিল এই আন্দোলনগুলোকে ছোট করার প্রবণতা যদি বলি একবার দেশে কিন্তু সবসময় বাড়তেছে বাড়তেছে এটা কিন্তু বন্ধ করা সম্ভব হয় নাই এটাকে আমরা একটা দেশে বলতে পারি যে দেশ দেশে এক্সট্রিম লেভেলারাইজেশন প্র্যাকটিস চলতেছে বা হয়ে আসতেছে সবসময় কিন্তু বাড়তেছে জি তো মানে প্রথমত অভিমত যদি যেটা বললাম পাকিস্তান রাষ্ট্র যখন হয় তখন অনেকগুলো প্রশ্ন অস্পষ্ট থেকে গেছিল এখনো পর্যন্ত সে প্রশ্নগুলো অস্পষ্ট ধীরে যদি আমরা বলি তাহলে হয়তো কিছুটা ই থাকা যাবে মানে এই কথাটার মধ্যে অসম্পূর্ণতা থেকে যাবে এই অর্থে হ্যাঁ হ্যাঁ কিছুটা কি না আমি বলতেছি অসম্পূর্ণতা থেকে যায় এখন সেই ঢেউটার মধ্যে আসলে কবি মাদ্রাসার আলেমরা এখনো পর্যন্ত দেশের বিদ্যমান বাস্তবায় তাদের বেসটা করার চেষ্টা করতেছেন তাদের ব্যর্থতা আছে তাদের দুর্বলতা আছে তাদের ত্রুটি আছে কিন্তু তারা তাদের জায়গা থেকে আমি টোটাল সমাজের কথা বলতেছি আমি যেহেতু অনেক দুর্বলতা কথা জানি অনেক ত্রুটির কথা জানি অনেক সংকটের কথা জানি সবাই স্বীকার করবেন কবি মাদ্রাসা ধারা যদি বলি তাহলে বুঝা যায় কবি ছাত্র কবি শিক্ষক কিন্তু কবি ধারা মানে কি শুধুমাত্র কবি ছাত্র অথবা কবি মাসের শিক্ষকটা কি ধারা তো যেই কলেজের শিক্ষক ধরেন গ্রামে একটা কলেজে পড়ান কিন্তু তিনি নিয়মিত মসজিদে নামাজ পড়েন নিয়মিত হচ্ছে আপনার ইসলামের প্রতি ভালোবাসা আছে তাকে আপনি মনে করেন না যে সেও এক ধরনের ট্রেডিশনাল ধারার একটা অংশ তো এই টোটাল ধারাটা চেষ্টা করতেছে তাদের নানান ধরনের ব্যর্থতা আছে তাদের নানান ধরনের সংকট আছে এটা শুরু হয়েছে পাকিস্তান আমল থেকে পাকিস্তানের শুরু থেকে বাংলাদেশ যখন হয়েছে তখনও সংকটগুলোর প্রশ্নগুলোর হয় হয়নি এটা হচ্ছে যে যেমন ধরেন রাষ্ট্রের সাথে যেমন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেন ভারতের কথা বলেন সেখানে কিন্তু রাষ্ট্রের সাথে ধর্মের কেমন সম্পর্ক হবে সেটা কিন্তু ক্লিয়ার হ্যাঁ কিন্তু ইন্ডিয়া কিন্তু ক্লিয়ার মুসলিম হওয়ার পরে আমরা তো করতে চান না বাট যেহেতু এটা একটা রিয়ালিটি এবং আমি আমি এটার সাথে অনেক কিছু যোগ করি দেখেন এটা যদি বলেন যে এটা মানে খুবই সরলীকরণ হয়ে যাবে যদি বলি এটা নিচু কি আ প্রভাব অথবা উপনিষবাদের থেকে এটা মানি না বরং এটার হচ্ছে একটা যখন এর থেকে পর্যন্ত ধীরে ধীরে ইসলাম থেকে একটা ধারা আপনি যদি ইসলামী প্রথম দশক দেখেন হিজির প্রথম দশক প্রথম শতকের কথা দেখেন এই এই সময় কিন্তু আলেমরা বড় বড় পাঁচটা বিদ্রোহ করছেন বড় বড় সাহাবি কিন্তু দিন্দেকাল করছেন কেন করছেন কারণ তারা কিন্তু দেখতেছিলেন যে তারা যে আদর্শিক এবং দৃষ্টান্ত নবীন যে কোরআন এবং সেটা কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছিল ওই সময় থেকে শুরু হয়েছে এবং আমি বলি এটা হচ্ছে নবীন ইসলাম এক জায়গায় একটা হাদিসে বলছেন যে আমি এই উম্মত বহির মানে বাহিরের শত্রুদের আক্রমণ থেকে এই উম্মত হবে না এটা আমি মানে দিতে পারি এই ভবিষ্যৎবাণী করতে পারি কিন্তু নিজেদের মধ্যে অন্তর্ কোন নিজেদের ভালো খারাপ মানুষের অন্তর্ দলে এই উন্নতের ক্ষতি হবে না এই নিশ্চিত সবসময় এক ধরনের ক্রাইসিস থাকবে একটা ভালো থাকবে একটা খারাপ থাকবে ভালোটাও হয়তো মুসলমান খারাপটাও মুসলমান দুইটাই মুসলমান কেউ হচ্ছে মুসলমান কেউ খারাপ মুসলমান এই দুই অংশের মধ্যে কন্টিনিউলি আপনার একটা ক্রাইসিস থাকবে এই ক্রাইসিস যখন হবে তখন দুইটা অংশ হয়ে যাবে একটা হচ্ছে জাবরিয়া হচ্ছে খারিজি জাবরিয়া যারা বলবে হচ্ছে রাষ্ট্রে যা হোক হোক আমরা ঘরের ভিতরে ইসলাম পালন করি আর খারিজিরা বলবে যে হচ্ছে যেহেতু আজকে আমি একটা দাবি করছি সেটা পালন হয়নি সুতরাং সব বাদ দিয়া আমার গতকালকারটা কেন পালন হইলো না এজন্য জন্য আমার আজকের নতুন গোসল নিয়ে আমি সমাজ থেকে সমাজ রাষ্ট্র সবকিছু থেকে বিদ্রোহ ঘোষণা করলাম আমি নতুন একটু অগ্রসর হব না এখন এর মাঝামাঝি ধারায় হচ্ছে আপনার আলম সমাজ সব সবসময় চলার চেষ্টা করতে। এখানে আলম সমাজের প্রতি একটা সমালোচনা আছে এবং আমি মনে করি সেটা অনেক ক্ষেত্রে সত্য সেটা হচ্ছে আলম সমাজ জাবরিয়া অর্থাৎ আলিম সমাজ হচ্ছে জাবরিয়াদের নিকটবর্তী কারণ কি অর্থাৎ নিজেদেরকে মধ্যপন্থী হিসেবে দাবি করে কিন্তু না আপনি যে কোনো একটা ঝুঁকা থাকবেন অথবা জাবরিয়ার দিকে ঝুঁকা থাকবেন তো ইসলামী ইতিহাসে এটা গত একশো দুশো বছরের কথা না অথবা নিচু কি বাংলাদেশের কথা না নিচুকি পাকিস্তানের কথা না নিচু কি ভারতের কথা না এটা ইসলামী ইতিহাসে সব সময় আলেমদের মধ্যে এটা আমার কথাও না এটা একটা আহ মানে পূর্বের সংখ্যাগরিষ্ঠ আলেমরা যা ব্রিয়াদের নিকটবর্তী হবে কারণ কি কারণ মানে যেহেতু বারবার বিদ্র হচ্ছে বারবার চেষ্টা হচ্ছে এবং ব্যর্থতা আসতেছে কিছু সফলতা আসতেছে তো এর মধ্য দিয়ে একটু পিছুটান চলে আসে আমাদের আলেমদের মধ্যে মূল কনসার্ন থাকে আমরা কিভাবে হচ্ছে রবীন্দ্র মৃত্যুর পরের থেকে শুরু হয়েছে বিশেষ করে সেরাফত রাশেদার শেষ থেকে সম্পূর্ণ ভাবে শুরু হয়ে গেছে সেটা একটা বাতিল আছে বাতিল বলতে মুসলমান বাতিল আর কি যারা হচ্ছে ফাসেক ফাসেক ফুস্তাক ফুজার আরেকটা হচ্ছে এবং যারা হচ্ছে রব্বানিগীন এবং যারা হচ্ছে আপনার পক্ষে যারা হচ্ছে যে আপনার পক্ষে যারা হকের পক্ষে দুইটা দুইটা ধারা ধারা ছিল সংঘর্ষ হয়েছে এবং ইতিহাস বলে যে একটা বড় সময়ে আলেম সমাজ অথবা বিদ্রোহী অংশ কিন্তু পরাজিত হয়েছে কিন্তু পরাজিত হওয়া সত্ত্বেও সমাজের মধ্যে তাদের প্রভাব কিন্তু কখনোই মানে ধীরে ধীরে নানান সময় কমছে আলেম সমাজে নানান সময় বিতর্কিত নানান ধরনের ভূমিকা ছিল কিন্তু দুইটা ধারার সৃষ্টি হয় একটা জাবরিয়ার সৃষ্টি হয় আর একটা হচ্ছে আপনার খারেজি সৃষ্টি হয় সে জাবরিয়া এবং খারেজির মধ্য থেকে মধ্যপন্থী যে দল সে আবার ধরেন একটা পরবর্তী যে টাইম পিরিয়ড পরবর্তী টাইম আবার বিদ্রোহ করে এটাই হচ্ছে যে কন্টিনিউস প্রসেস আমি মনে করি যে নবীন আসলামের ভবিষ্যৎবাণী এটাই ছিল এবং আমাদের দায়িত্ব হচ্ছে সব সময় যেটা বাস্তবতা সেই বাস্তবতা অনুযায়ী আমাদের সামর্থ্য অনুযায়ী হকের পক্ষে থাকা এই হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের টপিক আজকে ইনশাল্লাহ কারণ এটা নিয়ে আসলে আরো অনেক ইমোশন আরো অনেক অভিযোগ আরো অনেকগুলা ডাইমেনশন আছে বাট আজকে হচ্ছে না আজকে আমরা এখানে শেষ করতেছি ইফসিক হাজমের ভাইকে আমাদের প্রোগ্রামে অনেক সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি একটু বলি সেটা হচ্ছে না না আমি আমি এটা বলতে আমরা যাকে ডাকছি একজন মারোনা প্লাস একজন সাংবাদিক কিন্তু বাকি আমার মূল পরিচয় হচ্ছে আমি তালেব আলম এবং আমার সাংবাদিকতা হচ্ছে এটা পার্ট আপনি যখন বলতেছেন যে একজন মাওলানা এবং সাংবাদিক দুইটা শাখা আসলে আমি আসলে আমার মূল পরিচয়টা হচ্ছে আমি তালেবা আলম একজন এবং সেই তালেব অংশ হিসেবে। আমার সক্রিয়তার অংশ হিসেবে সাংবাদিকতা সাংবাদিকতা একটা ভাষা মূল জিনিসটা হচ্ছে যেমন সাংবাদিকতা আলহামদুলিল্লাহ আর কিছু আমি আসলে দুঃখটা প্রকাশ করতে চাই যে আসলে আমি খুব গুছিয়ে বলতে পারি এটা মানুষের ব্যাপারে আরেকটা বিবেচনা আরো অনেক কথা বলার ইচ্ছা ছিল সম্ভব ইনশাল্লাহ আপনাকে আমরা ডাকার ইচ্ছা রাখি আমাদের পডকাস্টে এবং আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট দি মুসলিম আমাদের ডট কম সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আবার ধন্যবাদ জানাচ্ছি জামিল কে তো